সৌরতুল ফাতেহার কয়েকটি নাম রয়েছে এর মধ্য থেকে প্রসিদ্ধ নাম হচ্ছে আল ফাতহা সমস্ত মিনীন মুসলমানেরা সারা বিশ্বেই মনে হয় সুরাতুল ফাতিহা বলে তারা জানেন তাই যাকে সুরে ফাতে পারে পারে একদম কিছু বুঝে না হয়তো এরকম হতে পারে না হলে যাদের মধ্যে হালকা জ্ঞান রয়েছে তারা সুরাতুল ফাতিহা বলে জানে এটা আলফাতে বা ফাতেুল কিতাব আল্লাহর কালাম শুরু হয় এই সুরার মাধ্যমে এই সুরায় রবুল আলমিন কি বলেছেন বলেছেন আলহামদুলিল্লাহ রব আলমিন যাবতীয় প্রশংসা সব রকমের প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব আর রহম্যানের রহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু মালিক যিনি কিয়াম উদ্দিনের মালিক বিচার দিনের মালিক শেষ দিবসের মালিক আমরা তোমারই ইবাদ করি আর তোমারই কাছে সাহায্য চাই আমাদেরকে বা আপনি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিন তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে পুরস্কৃত করেছেন যাদের উপর অভিশাপ হয়েছে তাহলে আপনি আমাদেরকে তাদেরই পদ দেখাবেন যাদের উপর আপনি দয়া করেছেন অনুগ্রহ করেছেন যারা পুরস্কৃত হয়েছে আপনার পক্ষ থেকে এরপরে আমরা আমিন বলে থাকি আমিন অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাদের এই এই দোয়ার এইটা কবুল কর সংক্ষিপ্ত হ্যামদু মানে মানুষের মধ্যে যদি কোনো গুণ থাকে বা কারোর মধ্যে যদি কোনো গুণ থাকে এটা বর্ণনা করা ভালোবাইবে এর নাম হচ্ছে প্রশংসা করা আর আল দ্বারা আলিফল দা হচ্ছে যে সব রকমের প্রশংসা আল হাম প্রশংসা কার জন্য নির্দিষ্ট লিল্লাহ আল্লাহর জন্য তাহলে কারো জন্য ভূয়সী প্রশংসা করা যাবে না একদম লাগাম লাগামহীন প্রশংসা করা যাবে না সবার মধ্যেই ত্রুটি আছে যিনি ত্রুটি মুক্ত সব রকমের প্রশংসিত হওয়ার উপযোগী তিনি দিয়েছেন ফাতে হা তোমরা বলো আল্লাহামদুল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য রবিল আলমিন এবারে কারো সামনে কোন মানুষের সামনে মানুষের প্রশংসা করা যাই না তবে ঠিক না বরং আল্লাহ রসুন আলীম বলেছেন তোমরা যদি এরকম মানুষকে দেখো যারা মানুষের লাগাম লাগামহীন লাগামহীন প্রশংসা করে তাদের মুখে তোমরা ধুলো মারো মাটি মারো মাটি ছোট এক আরেক সাহাবির প্রশংসা করলেন সাহাবি আরেকামের সামনে আল্লাহ রসুম সালাম তাকে বললেন ক্যাহ আশিকা তুমি তোমার ভাইয়ের পিঠ কেটে দিয়েছ কারণ কারোর সামনে যদি কারোর প্রশংসা করা হয় তাহলে তার মনে আসছে আমি তো কম না তাই না অন্যদিকে আপনি এদের থেকে খুব সতর্ক থাকবেন যারা আপনার সামনে এসে প্রশংসা করে এ লোকটি খারাপ আপনার সামনে এসে আপনাকে এরকম পোসিং দিবে আর অন্যের সামনে গিয়ে আপনার জিপদ করবে খুব সতর্কতা দরকার আপনার সামনে এসে প্রশংসা করার বর্ণাত্ম কি প্রয়োজন যদি আমি ভালো হয় তাহলে বাইনে আমার জন্য দোয়া করবে অন্যের কাছে বলবে কেন আমার কাছে বোঝা গেল আমার কাছে তার ইজ্জত বাড়াবার জন্য এসে বলে তার ইজ্জত বাড়াবার জন্য এটা আসল প্রশংসা না আল্লাহ হেদায় এদেরকে খুব কেয়ারফুল আমরা অনেক সময় বুঝি না তারপরে যদি বলতে হয় মানুষের প্রশংসা এরকম বলবে না মাশা আল্লাহ তাকাল্লাহ আল্লাহ তার মধ্যে এরকম গুন্দি আছে মাশাল হ্যাঁ মাশাল বলবে আর নয় অনেক সময় হয়ে যায় আমাদের দেশে বদনজোর লেগে যায় বদনজোরও লেগে যেতে করে যাই হোক আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি রবা আলমিন সমস্ত সৃষ্টির আলম বলতে এক সৃষ্টি এবারে কত সৃষ্টি রয়েছে আল্লাহ এটা আমরা জানি না ওই যে মানুষ বলে আঠারো হাজার মসমুখাত এর কোন প্রমাণ নাই সনদ নাই সহি সনদ প্রমাণিত না আল্লাহর রসুন সাল বলে যাননি বা অন্য কেউ যদি বলে তাও সহি না চল্লিশ হাজার সৃষ্টিও বলবো না অথবা অনেকে বলে কি আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে এক সৃষ্টি কিউকে এরকম ব্যাখ্যা করে আপনারা শুনেছেন যা দেখতে পাই তা এক আর তাহলে বাকি এরকম হচ্ছে আঠারো হাজার মুখ লোক এটা আবার দলিল ছাড়া কথা বললেন লাভ দেখি আমি জানি না কত সৃষ্টি আল্লাহ এটা আল্লাহ জানে কে জানে বলেন আল্লাহ এজন্য সৃষ্টির জন্য আল্লাহ আর এই রবমানি তিনটি আপনাদেরকে বলা হয় রবমানি সৃষ্টিকর্তা রবমানি পালন কর্তা ব্যবস্থাপনাকারী সবকিছুর পরিচালক আর আরেকটা হচ্ছে রবমানি মালিক তাহলে আমাদের মালিক কে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আমাদের পালন কর্তাকে আল্লাহ ওই আল্লাহর সব রকমের প্রশংসা এরপর আপনি বললেন রহিম রহমান রহমান রহিম সমান সমর্থ বুধক কি উত্ত কিন্তু রাহমানে একটা অক্ষর বেশি আছে বুধায় বাংলায় তেমন পার্থক্য করা যাবে না কিন্তু আমাদের কি বুঝতে হবে রহমান রাহিম সমান কিন্তু রহমানে একটি অক্ষর বেশি থাকার কারণে আলামা বলেছেন এর মধ্যে রহমত বাহমান রহম আর দয়ারগুণ থাকার কারণে আল্লাহ কারো জুলুম করে না রব্বুল আলমিন বলেছেন সুরা بظلام ওমা তোমার রব্দাদের উপর জুলুম করে না আল্লাহ বিন্দু পত্র জুলুম করে না সৃষ্টি সৃষ্টির উপর জুলুম করে কিন্তু আল্লাহ করে না সুবাহ আল্লাহ দেখেন আল্লাহ রহমান তার উদাহরণ আল্লাহ রসুন ইসলাম বলেছেন রাহমত কে একশো ভাগ করে রহমত ভাগ করে নিরানব্বই বাঘ তার নিজের কাছে রেখেছেন কাছে স্পেশাল আর এক আল্লাহরীতে ঢেলে দিয়েছেন নিরানব্বই টাকার আল্লাহর কাছে আর মাত্র এক ভাগ দিয়েছেন একশো ভাগের মধ্যে এক ভাগ এই এক ভাগ ওই এক ভাগ থেকে সমস্ত সৃষ্টি একে অপরের অপরের সাথে দয়ার ব্যবহার করে এমন কি ঘোড়া তার নিজ পায়ের খুঁড় তার সন্তান থেকে উপরে তুলে রাখে যেন পায়ের আঘাত তার ওপর না লাগে আপনার ঘোড়া দেখেছেন পা রাখে যেন পাটা তার বাচ্চার উপরে না লাগে সব হান আল্লাহ এটা আল্লাহ রসুন সাল্লাহ একটা উদাহরণ দিলেন ঘোড়ার কথা মানে ঘোড়া দেখছে সবসময় আরবদের কাছে খুব প্রিয় প্রাণ ঘটা শোড়া চড়তে লাগে। যারা দৌড়ায় বর্তমান জমানা মনে করেন আপনাদের ওই ফাইটার ফাইটার যুদ্ধ জাহাজ ওগুলি হ্যাঁ আর আগের জমানার যুদ্ধ যুদ্ধের যানবাহন বা যুদ্ধ জাহাজ ছিল এটা ঘোড়া তো এই সবার কাছে এটা প্রিয় ছিল এজন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম গুড়ার উদাহরণ দিলেন আর না হয় আপনি দেখবেন যে যেকোনো প্রাণীকে আমরা দেখেছি যদি একটা থাকে একসাথে আমি তেমন পড়া দিয়েছি না কিন্তু অনেক বাচ্চা থাকে তাই না হ্যাঁ আচ্ছা যখন চিল ঝাপড়ে থাপ মারে যদি দেখে দেখ চিল সেটা আগে বুঝতে পারে বাচ্চারা বুঝতে পারো না তার হ্যাঁ তখন কুকু কুকু কুকু বলবে আর সব বাচ্চারা এসে না আর সে তাদেরকে আশ্রয় দেয় এটা আমরা দেখছি না এটা আলহামদুলিল্লাহ এখন পাওয়া যায় নাকি হয়তো যারা শহর ও বন্দরে আছেন একটু হ্যাঁ ভদ্র সমাজ হয়তো তারা নেই তাদের নেই গ্রামেগঞ্জে এখনো মজুদ ইনশা আল্লাহ থাকা এটা হচ্ছে সুন্দরজন। হাঁস মুরগি সৌন্দর্য সৌন্দর্য সভান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত ভালো লাগে তাহলে এবার দেখুন আল্লাহর রসুন সাল বলেছেন ওই যে আল্লাহ পাক অন্য রেওয়ায়াতে এসেছে আল্লাহ পাক একশটি রহমত সৃষ্টি করেছেন আর এখানে কি রহমত কে একশো ভাগ করেছেন তার এই রহমত কেমত থেকে সারা পৃথিবীতে যার ফলে ওই আমি প্রাণীর উদাহরণ দেখালাম আপনার মা আপনাকে ভালোবাসেন ওই এ রহমত এক রহমতের রহমতের গুণে সোমহান আচ্ছা আপনার মা যে আপনাকে আদর করেন কতটুকু আদর করেন বলেন তো বলতে পারবেন কতটুকু আদর এবার আপনি বুঝতে পারবেন তাহলে আপনার মা বাপ আপনার কতটুকু আদর করেছেন ঠিক না অধিক ভাই বলেন তো তাই যাদের মা আছেন আছেন ক্ষমা চাই মারা গেছেন তাদের হক নিয়মতান্ত্রিক আদায় করার চেষ্টা করি আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও মা মাঝে মধ্যে এই জমানায় দেখা যায় ওই লোকজন বিভিন্ন সময় দেখতে ওই ফেসবুকে বা আপনি দেখেন একটা এরকম একটা দৃশ্য দেখলাম সুভানুল্লাহ আগুন লেগে গেছে মনে হয় চুলায় বা ওই রান্নাঘরে মায়ের খুলে ছিল বাচ্চা মা জ্বলেছে মা জ্বলে গেছে কিন্তু বাচ্চাকে বাঁচাবার ব্যবস্থা করে গিয়েছে ব্যবস্থা গেছে কিন্তু বাচ্চাকে ছেড়ে দিয়েছে সে জ্বলতে পারে কিন্তু তার বাচ্চাকে জ্বলতে দিচ্ছে না এখনো তার নজির রয়েছে কি বলেছে কিনা এ ব্যাপারে প্রমাণিত আমি এখন আর সেদিকে যাচ্ছি না, দেখুন আল্লাহ এক সত্তরটি রহমত সৃষ্টি করে এক রহমত যে সমস্ত সৃষ্টির মধ্যে বা পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছেন এই এক রহমতের কারণে যদি আমরা এরকম একজন আরেকজনের প্রতি দয়াপ্রবশ হই মা সন্তানের প্রতি সন্তান মায়ের প্রতি বাপ সন্তানের প্রতি স্বামী স্ত্রীর প্রতি এরকম মায়া বহব্বত সৃষ্টি হয় তাহলে আবার এই এক রহমত আপনি একানা সমস্ত কোটি কোটি সৃষ্টির মধ্যে রব আলীন বন্টন করে দিয়েছে শুভ হান সৃষ্টি রহমত কার কাছে আছে বলেছেন আল্লাহর একসত্তর টি রহমত রয়েছে স্পেশাল এর মধ্য থেকে একটি রহমত তিনি অবতীর্ণ করেছেন জিন আর ইনসানের মাঝে মানুষ আর জিনের মাঝে আর পশুপক্ষীর মাঝে পানি কুড়ির মাঝে এই এক রহমতের কারণে ওরা পরস্পরের একজন আরেকজনকে দয়া করে মায়া করে তাঁতিফুল ওয়াহু বন্য প্রাণী তার সন্তানের প্রতি এ কারণে ভালোবাসে সন্তানকে বন্য প্রাণী পর্যন্ত ভালোবাসে তাঁতিফুল ওয়াহিস রব্বুল আলমিন তার বন্দাদের ক্ষেত্রে ব্যবহার করবেন মুসলিম বলছেন সত্য যারা কালকে আমাদের দিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে ওরা বঞ্চিত যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে সেদিন ওরা হবে এমন লোক যারা আল্লাহর সাথে শিখ করা অবস্থায় মারা গেছে এমন লোক যারা আল্লাহর সাথে অবস্থায় মারা গেছে তাই সিরিক গুণ আল্লাফাক মাফ করে না শিরকের অনুরূপ গুণাল্লাফাক কখনো মাফ করবে না এরপরে আসি মালিকীয়টি করা প্রসিদ্ধ একটা হলো মালিক যেটা আমরা পড়ি আমরা মিমকে টেনে পড়ি তাই না কি বলেন বলেন তাই না এবারে এখানে আরেকটা ক্রাতে ইউম সেদিন একটা লোক ওই রকম ছেড়েছে শেখ নাসুদ্দিন তো আমি দেখলাম মালিক দিস তো আমল করেছ না আলহামদুলিল্লাহ রহমতুল্লা মালিক যেমন আমরা মালিক কে গাড়ির মালিক কে বলি কিনা ওই রকম তাহলে সমস্ত সৃষ্টির মালিক কে আল্লাহ আমার মালিক কে আপনার মালিক কে দেশের সার্বভৌমত্বের মালিক কে আমাদের বিষয় আছে যদি থাকে তাহলে আমরা মুসলমান আর যদি না সার্বভৌমত্বের মালিক আল্লাহ রকম হয় ও মুসলমান হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ না আল্লাহ ভালো করে বিশ্বাস করতে হবে মালাকুতু কি বল আকাশ জমিনের মালিকানা সত্য কার আল্লাহ আল্লাহ বলেন সূরাতুল মুমিনুন আপনি তাদেরকে জিজ্ঞেস করুন কলি মানিল আরদ ওয়া মান ফিহা মালু তো জমিকার যাই জমিনে আছে ওদের ওরাকার যার হাতে সাত আকা সাত জমিন সব কিছুর মালিকানা কার হাতে কার হাতে সার মতো তারা বলবে আল্লাহ তাহলে এখানে উল্লেখ করছেন বিশেষ করে কেয়ামতের দিনের কথা দিনের মালিক দুনিয়াতে আল্লাহ কিছু দিয়েছে রাজত্ব দিয়েছে কিনা আপনি বলেন প্রেসিডেন্ট আপনি প্রধানমন্ত্রী আপনি বলুন বাদশাহ আপনি বলুন রাজা সে কিং আর সে হচ্ছে কুইন বলি কিনা আমরা কিন্তু কালকে আমাদের দিন এই সব যেগুলো আল্লাহ দিয়েছে পৃথিবীতে এগুলো থাকবে না একমাত্র কার থাকবে সবাই পাওয়ারলেস থাকবেন কারো পাওয়ার থাকবে না সেদিন আপনি বলবেন বলতে পারবেন না আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম কোথায় গেল আমার আসন বলবে আমি তো বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী ছিলাম কোথায় আমার আসন বলবেন আমি সৌদি আরবের বাচ্চা আছি অমুক আমার ইজত কম ছিল না কেউ বলতে পারবে তাই বিশেষ করে রবীন্দ্র সবাই বলেন তো একবার আলহামদুল্লাহ আমরা বুঝতে পারলাম এই তিনটি আয়াতের অর্থ বুঝতে কি না সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি কুল সিস্টির রব আর রবের তিনটি অর্থ করেছি রহমান রহিম রহমানুর রহিম বলেছে ওহ বিসমিল্লা রহমানুর রহিম বলে কেন এরকম করেন এটা আমরা সুদরবার চেষ্টা করি তাই একজন আর একজনকে হবে শোনাতে হবে কারণ সুরে ফাতে হচ্ছে আসল সলাতে না পড়লে সলা তো হবে না তাই যদি সুরাতা যদি শুদ্ধ না হয় তাহলে যদি এমন ভুল থাকে যার কারণে অর্থের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে যায় তাহলে সলাৎ হবে না এর জন্য প্রত্যেক মুসলমান ভাইয়ের জন্য বিশেষ করে সুরাত ফাতেহা শুদ্ধ করে পড়া ওয়াজিব শিখা ওয়াজিব যে কোনো মুসলিম সারা বিশ্বের মুসলমানের জন্য কি সুরাতি তাই সুন্দর করে একজন আরেকজনকে শিখাবেন যিনি জানেন জানে না তাদেরকে শিখাবেন তিনিও করবেন না। আর যিনি জানেন না তিনি ভাম দল না আমি জানি অনেক মানুষ হচ্ছে লজ্জায় শিখে না কোরআন শিখতে কি লজ্জায় ভাই কোরআন শিখা হচ্ছে ইবাদত আল্লাহর কালাম পাঠ করা ইবাদত তাই এটি আপনারা লজ্জা করবেন না তাই যেসব জায়গায় আপনার চেষ্টা করুন আর বিশেষ করে পাঠ করা এই সোরা অবশ্যই আপনারা পাঠ করবেন আর ওই সোরা কোনটা সুরাত আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন তাহলে কেয়ামতের আল্লাহ জমিনকে মুষ্টিবদ্ধ করবেন কেমন আর বলবেন আমি বাদশাহ পৃথিবীর বাদশারা আজ কোথায় তাহলে পৃথিবীর কোন বাচ্চা থাকবে আজকের রাজত্ব কার কেউ উত্তর দিবে না তার পক্ষ থেকে বলা হবে লিহিলা একমাত্র পরাক্রমশালী আল্লাহর হচ্ছে আজকের রাজত্ব আর কোন রাজা বাজা নেই অমুক আর তুমুক নেই ফেরাউনি শক্তি নাই কারুনি শক্তি নাই জালিম শক্তি নাই সবার শক্তি নিস্তেজ হয়ে পড়বে কোন শক্তি নাই এইসব ফেরাউন্দের অবস্থা কি হবে যারা ফেরাউন জাহান্ন বলছো আমি জুলুম করিনি কিন্তু আল্লাহ তো দেখছে জুলুম হচ্ছে কিনা জাহান্নাম হচ্ছে কাদের ঠিকানা একবার জাহান্নাম আর জানাতে পরস্পরে বিতর্ক হল জাহান নাম বলল ফিএল জব্বারুন ঠিকানা ঠিকানা রয়েছে আমার মধ্যে জয়ীফ কমজোর লুক আর মিসকিনদের ঠিকানা সুবাহ কার ঠিকানা জান্নতে কার ঠিকানা জয়ীফ বুঝেন না আচ্ছা তো সবাই কিনে বাংলাদেশ আমরা তুই মিসকিন বলি তো মিসকিনের বহু মাসাকিন আর জৈবের বহু জয় আচ্ছা জাহান নাম কা কোন ভ্যালু নেই হ্যাঁ তো মূল্য অন্য কি করবে সা এরকম বলেন অনেকে কিন্তু সব মূল্য তোর সম্বন্ধ না অনেক মূল্যার ইজ্জত আছে হয়তো তুমি আজকে জুনুম করলে কিন্তু কালকে আমাদের দিন তোমাকে দেখাবে আনায় দুনিয়াতেই তোমাকে সাইস্তা করবে স্বয়ং রব্বুল আলমিন বলুন ইনশাল্লাহ জুলুম করে হাতে তালি দিলে ফায়দা হবে না এই জুলুমের প্রতিকার স্বয়ং রব্বুল আলমিন নেবেন যেই মজলুম হোক চাই বেদাতি মজলুম হোক এমনকি কাফিরও যদি মজলুম হয় মজলুমের ডাক আল্লাহ শুনে। তাই আমরা যেন খুশি না হই কারো জুলম হচ্ছে আরমাত্রামে মন থেকে কমপক্ষে থাকো না যদি চাপের সম্মুখীন হয়ে থাকো তাহলে মন থেকে থাকো না যদি মন থেকে মন থেকে থাকো তাহলে কাল কেয়ামতের দিন এই জালিমের সাথে তোমার হাজার হবে যাকে ভালো পায় তার সাথে আমরা ইনশাল মজলুম হয় তার সাথে আছি ঠিক না মজলুমের সাথে থাকা ফরজ যদি আল্লাহ আপনাকে তাওফিক দেন তাহলে মজলুমকে জুলুমের কারাগার থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা আপনার উপর ফরজ কিন্তু আপনার এটা কখনো হয় না এটা ইসলামের পরিচয় না আল্লাহ আমাদেরকে দিন সংক্ষিপ্ত করার জন্য এরপরে আমরা বলি আমরা আপনারই ইবাদত করি আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই আর কারো করবেন আপনি বলেছেন আল্লাহ কোন রকমের এবাদত যদি আল্লাহ ছাড়া অন্য জন্য হয়ে যায় তাহলে এটা হবে কি শিল্প এর বিস্তারিত বিবরণ আপনার সেন্টারে আসলে শুনবেন ইনশা আল্লাহ শুধু এই যাদেরকে যাদের মধ্যে আগ্রহ রয়েছে আপনার যে কয়েকটি ক্লাস রয়েছে সেন্টারে ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করবেন আরো লোকজনকে নিয়ে আসার চেষ্টা করবেন দাওয়াত দিবেন কি বলেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন ইনশাআল্লাহ তারা ছাত্র উপস্থিতির সংখ্যা আরো বেড়ে যাবে وإياك نستعين أمرت مالك جسا حجو تأي الله رسول صلى الله عليه وسلم عبد الله بن عباس عبد الله بن عباس صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم تتبهاي تاكيب غلام وعلمك كلمات احفظ الله يحفظ احفظ الله تجده تجاهك إذا سألت فأسأل الله আল্লাহর বিধানের হেফাজত করো তাহলে আল্লাহ তোমার হেফাজত করবে না আল্লাহর হেফাজত আল্লাহর হেফাজত কিরকম করা মানে আল্লাহর বিধি বিধান মেনে চলা কা তাহলে আল্লাহ তোমার হেফাজত করবে পরীক্ষা নিতে চাই সেটা ভিন্ন কথা সেটা আরেকটা ব্যাপার আর না সাধারণত অনেক সময় আমরা আল্লাহকে ডেকেছি বেশিরভাগই ডাকি আল্লাহ শুনে কিনা আমাদের কথা বলেন তোর যখন বিবতা হয় দুই হাজার মাঝে দোয়া করে দোয়া করে তাহার সময় উঠে আর না যখন যখনই মন আল্লাহর দিকে ঝুঁকেছে দুহাত তুলে অতবা না তুলে আল্লাহকে ডাখেন আল্লাহ মুসলমানের ডাক শুনেন আর শুনেছেন সবসময় শুনছেন কঠিন মুহূর্তে সময় আমরা আল্লাহ করব আর সবসময় আল্লাহ দিকে রুজু থাকবো ইনশাল বলুন সবাই ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তো অভিজ্ঞ এরপরে কি বলেছেন আল্লাহ রসুল্লাহ যদি তুমি কিছু চাইতে চাও তাহলে আল্লাহর কাছে চাও সাহায্য চাও তাহলে কার কাছে সাহায্য চাও আল্লাহ সাহায্যের মালিক আল্লাহ গেল যদি কেউ দোয়া করে আল্লাহ ছাড়া অন্যের কাছে তাহলে এটা কি হবে সির কারণ আর দোয়া ইবাদার দোয়াই হচ্ছে ইবাদত আমাদের সবসময় খেয়াল রাখা দরকার বিশেষ সাহায্য আমি আল্লাহর কাছে চাইছি কেউ যদি বলে না। নাম নেওয়ার প্রয়োজন নেই কেউ দিতে পারে দেয়ার মালিক একমাত্র আল্লাহ সুান তাই মাহমুদুল রসুল্লাহ তার আপন ভাই তাকে বলছেন فسال الله واذا استعنت فاستعن بالله যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে اياك نعبد و اياك نستعين երբরে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা ان'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম দেখুন আপনি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিন সরল পদ সঠিক সরল সুজাপদ আর এই সুজাপদ একটা না বা বারো টানা বুঝছেন অত বা একশো টানা কয় বলত রব আলম ইতি বা এই সুরে আবার বলে দিয়েছেন ওই যে সিরাত মুস্তিম তুমি কিরকম পাবে বলছেন অর্থাৎ তাদের পর যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছে তারা কারা নিসার উনসত্তর নম্বর আয়াতে রব আলীন বলেছেন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 যারা আল্লাহ রা করে রাসুল আনুগত্য করে তারা থাকবে তাদের সাথে যারা যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন দয়া করেছেন যাদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছেন ওরা ওরা নবী হচ্ছেন তারা যারা ছিলেন নবী আর যারা হচ্ছেন সিদ্দিক যারা হচ্ছেন শহীদ যারা হচ্ছেন এক লোক যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলের কথা মেনে চলেন বিধান মেনে চলেন তাহলে কিয়ামতের দিন আপনি নবীদের সাথে থাকবেনা সর্বপ্রথম রসুল নু আলি সর্বশেষ নবী রসুল যদি আমরা আল্লাহ আল্লাহ অনুগত্য করে চলি তাহলে কেয়ামতের দিন আমরা নবীদের সাথে থাকব আর আমাদের নদী সর্বশেষ নবী ফুল্লাহ তার সাথে থাকতে চাই তাহলে আমরা আল্লাহ আল্লাহ রসুল করব। বলমনা যে অমুক আলিম বলেছে। অনেকে বলে না আরিমে কি বলবো তোমার সৌদি আলিম আছে নাকি বাংলাদেশে অনেক আলিম আছে এরকম অনেকে বলে আসলে আপনাকে আল্লাহ দিয়েছেন যাচাই করার ক্ষমতা যোগ্যতা দিয়েছে আপনি কিন্তু খরচ করতে হবে এটা আপনি বলবেন না আরেমিয়া শুধু সৌদির আলম আমাদের দেশে নাই আবার কোন দেওয়া আবার এটা আচ্ছা বাংলাদেশের সব আলিমকে ফতুয়া দেবে বলেন তো আপনার উত্তর দিন তাহলে কিরকম সে বলে শুধু সৌদির আলম সৌদির সব আলিমকে ফতুয়া দেবে এখানেও বেশ কম হচ্ছে আর বাংলাদেশ তো আর বুঝতে পারছে কি অবস্থা তাহলে মানুষ এরকম কেন বলে অতএব আমাদেরকে বলতে হবে সৌদির আলিম বলবেন না আপনি বলবেন কোন জায়গায় আছে কোরআন এবং সুন্না থেকে দলিল আছে কি দলিল হলে আমি মেনে নিব। আমি বাংলাদেশও বুঝি সৌদি আরবও বুঝি না ম কিও বুঝি বুঝিনা আমি কাকে বুঝবো দুটি জিনিসকে বুঝবো একটা আল্লাহর কালাম আর একটা নবীর সুন্না সত্য বললাম না বিদ্যা এ বিষয়ে আপনার একমত যদি একমত হন দুটি তোমরা আকড়ে ধরলে বিপদগামী হবে না পথ প্রশ হবে না এগুলো ছেড়ে দিলে পথ হয়ে যাবে যাই হোক আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের প্রতি থাকি তাহলে আমাদের হাসর হবে কেয়ামতের দিন নবীদের সাথে অবলম্বন করেছিলেন আর এই উম্মতের সিদ্দিকিনের লিডার নেতা হচ্ছেন কে বলেন তো সর্বপ্রথম নেতা আবু বকর সিদ্দিক শহীদদের নেতা বলেছেন বাস্তবিক সমস্ত এইসব আমরা থাকব। ফেরেস্তা করো নে আমল ঠিক করতে হবে আশা রাখি আমরা ইনশাআল্লাহ কিন্তু আমরা তো সার্টিফিকেট দিচ্ছি না বলছি কি আশা ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো তাই এখানে শেষ করলাম আজকের আলোচনা আল্লাহকে দাওয়া করি আল্লাহ আমাদের সকলকে সারাতকিবের উপর চলা তৌফিক আল্লাহ আমাদেরকে আমল করো তৌফিক দান করো আমাদের মা বাবাদেরকে মাফ করো দুনিয়া সমস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ মজরুম মুসলমানদের উপর রহম করোকে পকড়াও করো আহমদের পকড়াও করোমদের পকড়াও করো মজলুম দের উদ্ধার করো অজলুম দে উদ্ধার করো অজলু দে উদ্ধার করো অজলু দের উদ্ধার করো ইসলাম মসলমানের হফাজত করো বেতলমকদিস আজাদ করো এহদ্দিন আসাদ সরোজন্ত কেলা মুসলমান দের হফাযত করো মশ্রিকদের সরোজন্ত্রতিহু দেসলমান দের হফাজত করো হিনজুক হিন্দুদের উনিশ